চুন্সমায়ী গুরুবে ভ্রান্তি বসত অপসরাকে সম্বোধন করে বলেন হে মুশ্রেষ্ঠ তুমি কে তুমি এই পর্বতে কেন এসেচ্ছ এবং এখানে কি করতে চাই কি করতে চাইছ তুমি কি ভগবানের মায়া মনে হচ্ছে তুমি যা যার ধান ধারণ করছে করেছ সেগুলি ধারণ করার কারণ কি তুমি কি নিজের জন্য না তোমার সখার জন্য সেগুলি ধারণ করেছি বনে পশুদের স্বীকার করার জন্য সেইগুলি বহন বনে কঠিন তাপস্য করার সময় অগ্নি ব্রহ্মা ব্রহ্ম কার্তিক প্রেরিত পূর্ব রূপে মোহিত হয়েছিল ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে তাই বুদ্ধি ভ্রষ্ট অগ্নিধ্র পূর্বচিত্রি পুরুষ না স্ত্রী তা বুঝতে পারেনি তাকে তার মুনি পুত্র বলে ভ্রম হয়েছিল এবং তাই তিনি তাকে মুনিবর্জ বলে সম্বোধন করেছেন কিন্তু তিনি তার অঙ্গের সৌন্দর্য দর্শন করে তাকে একজন বলে বিশ্বাস করতে পারেন তাই তিনি তার অঙ্গ প্রত্যঙ্গ মনোযোগ দর্শন করতে শুরু করেছিলেন প্রথমে তিনি তার ভ্রুয দর্শন করেছিলেন এবং সেইগুলি এইটাই অভিব্যক্তিত ছিল যে তার সন্দেহ হয়েছিল তিনি ব্যবহৃত হয়েছে দেবচার এই জলজগত বা সন্ধি বাসিন্দ ভগবান শ্রীকৃষ্ণ জরাচিত এবং এই তিন পর নামে পরিচিত জড় জগৎ নিঃসন্দেহে মায়া সৃষ্টি কি সৃষ্টি হয়েছে পরমেশ্বর ভগবান নির্দেশ অনুসারে ভগবদ্গীতায় প্রফল হয়েছে মায়া ধে প্রকৃতি সচরাচর মায়া এই জড় জগতে ফরণ মায়া শ্রীকৃষ্ণের পরিচালনায় পরিচালিত হন পূর্ব ভ্রু যুগ এইটাই সুন্দর ছিল যে অগ্নিদ্র শ্রীগুলিকে জোরহিত ধানকে সঙ্গে তুলনা করেছে। তাই তিনি জিজ্ঞাসা করেছেন সেইগুলি কি তার নিজের উদ্দেশ্যে অথবা অন্য কারোর উদ্দেশ্যে ব্যবহার করছে তার পশুদের হত্যা করার জন্য ধন কেয় ছিল এই জড় জগৎ এক মহা অরণ্য সদৃশ্য এবং তার অধিবাসের ব্যাঘ্র হরিণ আদি বন্ধ ফসুর মত সেই ফসুদের বধ করে সৌন্দর্যে মোহিত হয়ে এই জগতে পুরুষেরা জোরহিত ঝনুকে দাঁড়ানি হত্য হয় কিন্তু তারা বুঝতে পারে না কি মায়া কিভাবে তারা নিহত হচ্ছে কিন্তু তারা যে নিহত হচ্ছে তা বাস্তব সত্তা ভূগা প্রাপ্রভাবে অনিদ্রা বুঝতে পেরেছিলেন কিভাবে মায়া পারমেশ্বর ভগবানের নির্দেশনে কার্য করে নির্দেশ নির্দেশনে কার্য করে ৎপর্যপূর্ণ যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে সংযত্ত করতে পারে না তাকে বলা হয় প্রমত্থ সমগ্র জড় এই প্রকার প্রমত্থ বা বিমূঢ় ব্যক্তিদের দ্বারা শোষিত হচ্ছে জাগতিক কার্যকলাপে ভ হয়ে সার দিন এবং সার রাত কেবল ইন্দ্রীয় সুখ ভোগের জন্য অপরিশ্রম করে তাদের জীবনে অপচয় করছে করার জন্য বিভিন্ন পরিকল্পনা করছি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ঐক্ক ভাবে শ্রেষ্ঠপরায়ণ কার্রের প্রমত বিমুক্ত বিমূঢ় ইত্যাদি শব্দের দ্বারা সম্বোধন করা হয়েছে তারা মায়া দ্বারা হত্য কিন্তু যিনি অপ্রমত ধীর তিনি ভালোভাবে জানেন যে মানব জীবনের প্রধান কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা কর মায়া তার অদৃশ্য ধনুক এবং বানে দেয়া হত্যা করতে পূর্বচিতিকে সে বিষয়ে প্রশ্ন করেছেন এই প্রখানে হচ্ছে কিভাবে অগ্নিদ্রা মহারাজ অপসরা রূপ চিঠির থেকে অঙ্গ গন্ধ থেকে তার মধুর থেকে বিমোহিত হয়েছিল তো এই শ্রীমৎ ভাগবত হচ্ছে সর্বোৎকৃষ্ট শাস্ত্র এবং বিশেষ করে এই শাস্ত্র দশম স্কন্ধে ধর্ম ধর্মটা আছে অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং ব্রজ গোপীদের মধ্যে এই প্রেমরস যা আছে তা বর্ণনা করা হয় তো কি জন্য এই শাস্ত্র যার মধ্যে অপ্রাকৃত লীলা মাধুরী রাধা কৃষ্ণ প্রেম ভাব গণিত আছে তো কি জন্য এই শাস্ত্র ওই সাধারণ ভৌতিক মায়াপ্রভাব বিশেষ করে স্ত্রী পুরুষ আকাশ যা আছে সেটা এই ভাগবত শাস্ত্রায় কি জান আছে কৃষ্ণ ভাব বিশেষ করে বড় যুগতী ভাবের অভি সেটা পূর্ণভাবে শুদ্ধ আছে নির্মল এবং সাধারণ ভৌতিক স্ত্রী পুরুষ আকর্ষণ সেটা মায়া প্রতীক এই স্ত্রী পুরুষ আকর্ষণ রাধা কৃষ্ণ ক্ষেত্রে সেটা অতি নির্ম এবং স্ত্রী পুরুষ আর কার্ষ যা এই জড় জগতে হয় সে মায়ার বন্ধনে সবচেয়ে জড় শঙ্খ তো এখানে আছে এই বর্ণনা যাতে আমরা জড়ো রস এবং শুদ্ধ রস এই দুইটির মধ্যে কি পার্থক্য আছে যাতে আমরা বুঝতে পারি সেজন্য এই বর্ণনা আছে শ্রীকৃষ্ণের প্রেম লীলা বর্ণনা আছে সেই অন্তরঙ্গলা বিশেষ করে শ্রী গীতা গোবিন্দ উজ্জ্বলা নীলামণি রায় রামানন্দ জগন্নাথ বল্লভ তো এই সব রাস শাস্তের মধ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলা বর্ণন করা হচ্ছে এবং এই জড় জগতে সেই বিকৃত রস ভাবে প্রকট হয় রাধা কৃষ্ণ প্রেম রস ফরমহ দেয় গতি আছে সেতে বুঝছে মানে মুক্ত পুরুষ শিরমণি অধিকার আছে শ্রী রাধা কৃষ্ণ প্রেম রস প্রেম লীলা শ্রবন খরা কেতন করা স্মরণ করা এবং বদ্ধ জীব অধিকার আছে এই জড়ন করস আর সাধন খর থেকে আমাদের স্থিতি হচ্ছে পুনরপি জননম পুনরপি মারনাম পুনরপি জননি জঠ রে বারবার অনুভব করতে হবে অশেষ ক্লিশ নিশেষ তো শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ প্রেম লীল সেই হচ্ছে বিশেষ করে মহাপ্রভুর অনুগামী রূপানুগ গৌরী বৈষ্ণব গণের গতি কিন্তু আমাদের রূপাঙ্গ কা আ চঞ্চল এই প্রেম প্রেম কথা রাধা কৃষ্ণ প্রেম কথা তো প্রকট ভাবে সবাই কে দেনে ধারণা কি হয় যতক্ষণ পর্যন্ত আমাদের আকর্ষণ থাকে ওই ভৌতিক স্ত্রী পুরুষ রস অসাধন করার জন্য ততক্ষণ পর্যন্ত শিশু রাধা কৃষ্ণা অন্তরঙ্গলীলা কথা শুনে আমরা মায়া ভ্রান্তি বসত হয়ে মনে করবে যে শিশু রাধা কৃষ্ণের প্রেম রস এবং সে জড়ী পুরুষ আকর্ষণ যার জন্য আমাদের আকর্ষণ আছে তো এই কই। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের জড় শ্রী পুরুষ আকর্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত শ্রী শ্রী রাধা কৃষ্ণের কথা শুনে হৃদয় সেই দূষণ হচ্ছে সেই আকর্ষণ জড় ভোগ বিষয় আর সাধন করে তো বৃদ্ধি হবে সেজন্য অপাক্ষ অবস্থায় আমাদের খ্রিস্ট সেবক করতে হবে খ্রিস্টলীলা শুনতে হবে ভগবদ গীতা শুনতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রাজলীলায় প্রবেশ করা অধিকা না থাকে ততক্ষণ পর্যন্ত সেই লীলায় প্রবেশ করা আমাদের ভক্তিমার্গে প্রগতি হবে না সর্বনাসব। এবং যতক্ষণ পর্যন্ত আমরা জড়স এবং অপ্রাকৃত নির্মল প্রেমরস এই দুইটের মধ্যে কি ফার্থকা আছে ঠিক মতো বুঝি না ততক্ষণ পর্যন্ত আমরা জড়াকৃত যেমন মনে করবে এবং অপ্রাকৃত রস জড় যেমন মনে করবে। তো কি হয় ওই সাধারণ লোক যাদের ভক্তি পথে কিছু রুচি হয় না তারা রাধা কৃষ্ণা প্রেম কথা শুনে মনে করে যে রাধা কৃষ্ণ এই সাধারণ নারী এবং পুরুষ আছে এবং তারা আমাদের মতো সাধারণ ভোগ বিষয় করে না আমরা তাদের থেকে আরো ভালো আছে কারণ তাদের সম্বন্ধ রাধা কৃষ্ণ সম্বন্ধে অশ্লীল কেন সেভাবে মনে করে কারণ তারা জানে না জড় রস এবং প্রাকৃত রসের মধ্যে কি থপাত আছে তো অনুভাবেও আমরা ভুল ধারণা হয় তো ভক্তজন কনিষ্ঠ আদি কারী রাধা কৃষ্ণ প্রেম লীলা কথা শুনে সেটা অপ্রাকৃত না দিব্য মনে করে মনে কিন্তু যে যেহেতু তাদের প্রকৃত জ্ঞান নেই তো জড়ো কি আছে প্রাকৃতিকই আছে এবং অপ্রাকৃতিক কি আছে সেজন্য তারা ভৌতিক অনুভূতি ভৌতিক ভাবনা ভুল করে মনে করে যে এই হচ্ছে অপ্রাকৃত সে জন্য অনেকে বিভ হয় প্রেম খন্দন করে মূর্জিত হয় এবং তারা মনে করে যে এইসব আমাদের প্রেম রস কিন্তু কি হয় এইসব ভাব অনুভব করে পারে তো ঘরে গিয়ে আবার সিগারেট খায় চা মাছ এইসব খায় না স্কুলে দেখিত ভক্ত হলেই তো অনেক ভাব ভর করে তো আবার বাজে কত হবে এর আর হচ্ছে যে ওই ভাব আছে কিন্তু সেইটা নির্মল শুদ্ধ ভাব নেই আমরা যদি প্রেম ভাব অনুভব করে কিন্তু তার ফলে আমার যদি আমাদের যদি ভৌতিক জড় বস্তু আকর্ষণ হয় তাহলে বুঝতে হবে যে সেই প্রেম রষ্ট প্রেম হলো না সেটা মায়ার শুধু যা আমরা মনে করে পারমার্থী তো আমরা জানি যে খ্রিস্টলীলা হচ্ছে আনন্দে আস্পদ সেই জন্য আমরা যদি ভক্তিতে আনন্দ পাই আমরা মনে করি যে এইটা প্রেম আনন্দ কিন্তু আমাদের জড় অকাশন যদি থাকে তো বুঝতে হবে যে সেটা প্রেম সেটা প্রেমের নামে আমাদের ভোগ বাসনা ফর্তি করা মাত্র তো এইভাবে আমরা যদি ঠিক মতো জড় এবং অপ্রাকৃতিক রস এর মধ্যে কি ভেদাভেদ আছে আমরা যদি ঠিক মতো না বুঝি তাহলে আমরা মনে করলেও যে আমি অপ্রাকৃত প্রেম রস সাধন খি তাহলে আমাদের তো বিশেষ গুরুদের আছে এই শিক্ষার্থীতে তো প্রাকৃত এবং অপ্রাকি কারণ আমরা যদি এই বিষয়ে না বুঝি তাহলে আমরা ভক্তি মার্গে কি তাহলে আমরা মনে করি আহ সেটা আমার ভক্তি কিন্তু বুঝতে হবে যে ভক্তি হচ্ছে কৃষ্ণের আনন্দের জন্য আমাদের বিকৃত ইন্দ্রীয় সুখের জন্য নয় ভক্তি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সেটি ভক্তি তো এই কথা না বুঝলে ভক্তিমার্গে অনেক উপদ্রব আসন শ্রুতি স্মৃতি পুরাণ আদি হয় তো সেটা আমরা দেখি আমাদের ভক্তি ভক্তিমার্গ যেমন পাশ্চাত্য দেশে প্রচারের জন্য এই আধুনিক ওই হরিকৃষ্ণ মহামন্ত্র গাইতে হয় সেটা প্রচারের জন্য এই লোকদের আকর্ষণ দেওয়ার জন্য তার চাই আকর্ষণ হয় কি না আমি বলতে পারি না আমি সন্দেহ করি অনেকে ওইসব আধুনিক মনে ভক্তরা এই আধুনিক সংগীতে আসক্ত আছে এবং প্রচারের নামে তার ঐসব বাদ্যযন্ত্র বাজায় কিন্তু এই আমাদের ভক্তরা বাজায় প্রচারের নামে কোনো এই দেশে কোন দরকার না এবং নিজে নিজে মনোরঞ্জনের জন্য বাজায় এবং ওইসব খার্মি গায়কের প্রফেশন ফেসারী গায়কের তারা খেলচান সেটা আমাদের মনোরঞ্জনে ভক্তির নামে আমাদের মনোরঞ্জন হয় কিন্তু আমাদের বুঝতে হবে যে আস ভক্তি এবং মনোরঞ্জন এই দুটের মধ্যে আকাশ পাতাল বেদ আছে তো কি আছে ভক্তি এবং কি আছে মনোরঞ্জন সে তো হবে এইসব ওই কার্মিক গায়কদের গান শূন্য থেকে আমরা কি স্ত্রী পুরুষ আকর্ষণ থেকে মুক্ত হতে পারে না তার বৃদ্ধি হবে আমরা কি স্ত্রী পুরুষ আকর্ষণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে আমরা কি তার প্রয়োজন জানি না আমরা কি মনে করে যে ঠিক আছে আমরা ভক্তি করছি সেটা অনেক অন্যদিকে চলবে কিছু কিছু ভক্তি করে এবং আমরা পুরুষ তো আমাদের অন্য এইসব সহজে আলোক আর আমরা মানুষ আমরা কি করতে পারি হম কিন্তু ভক্তদের উচিত সাধু মার্গ অনুগমন সাধুর যা মার্গ আমাদের দেখাচ্ছে না সেই মার্গ সেই মার্গে যেতে হবে এবং কি লীলা কীর্তন শোনা আমাদের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ আছে এই এইরকম আমার জীবন সদা পাপরথ নাহি কোপীনাথ মামা নেবে জানো বিষয় দূর জানো সদা কামরথ কিচ্ছু নাহি মরগুণ আমরা কি অধিকারে আছে রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর জীবনে মরণিগতি আর না আমরা গাইতে পারি কিন্তু সেটা আসলে হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে আর কোন ইচ্ছা থাকে নাকি আমাদের কি অধিকার আছে চুয়া ছন্দন রাধা কৃষ্ণ গায়ে দিতে চামড়া ধুলাতে আমার কি অধিকার আছে আমাদের কি বিষয় দর্জানা সদা কামরত আমাদের জন্য কি রকম গান দাও রয়েছে যাতে আমাদের ভক্তি মার্গে প্রগতি হবে তো কল্পনা থেকে আমরা লাভ করে রাধা কৃষ্ণ প্রেম লীলায় প্রবেশ করতে পারেন তো আত্মশুদ্ধি হতে হবে কি বলছেন তো এইসব কথা আপনারা বিচার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ অগ্নি মহান ভগবান পথ প্রার ছেলে কেনাই পথ চলে যাচ্ছি কি করে এই পথে চলে যাচ্ছে বিশ্লেষণ আছে যে হয়তো উৎপত্তি সময় তো তার পিতার মনে কিছু ভৌতিক কামনা বাসনা প্রবেশ করা হল এবং সেই জন্য তার মতি সেই রকম হলো কিন্তু অগ্নিদ্রা ওই সাধারণ মানুষ নয় তো স্ত্রী পুরুষ আকারশন থেকে মুক্ত হওয়া এত সহজ নয় তিনি মহাপুরুষ কিন্তু এই কথ এই অবস্থা শুদ্ধ ভক্ত নয় ব্রহ্মা আগে তো তার নিজের মেয়ের প্রতি আকর্ষিত তো আমাদের বুঝতে হবে যে সে ছিল নয়ত যে ব্রহ্মা এক সাধারণ ব্যক্তি আমাদের সেইভাবে গ্রহণ করা উচিত নাচার্য আছে কিন্তু এর থেকে আমাদের সচেতন হত্যা হবে যে আমরা এত বড় ব্যক্তি নয় যে আমরা সহজে এই ভৌতিক আকর্ষণ থেকে মুক্ত হতে পারি ভক্তি পথ আনন্দময় কিন্তু আমরা যদি ঠিক মত এই পথে এই পথে না চলো আমরা ভ্রষ্ট হবে এবং অনেক উদাহরণ আছে যাতে আমরা সরে সরে ভাবে ভগবানের ঘামে যেতে পারে তো একদিকেই আমাদের ভাজন ঠিক হতে হবে এবং অন্যদিকে সতর্ক হতে হবে যাতে আমাদের পতন না হয় হরে কৃষ্ণ শিল্প প্রভু পাদি কী জ্রীমদ্ভবত কী জ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম